আমর ইবনু হারিস রদিল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলসালাম কিছুই রেখে যাননি কেবল তার অস্ত্র একটি সাদা খচ্চর ও এক টুকরা জমি যা সাতক্ষা করে গিয়েছিলেন